সুরা ফতর মিল্ল রহমান রহীম আল্লাহ তা নামে إِنَّ نَصْرَ اللَّهِ ثَوَرَهَا يَزِيدُ فِي الْخَلْقِ ما يشاء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 আবার তিনি যা কিছু বন্ধ করে রাখেন তারপর তা কেউই তার জনে পুনরায় পাঠাতে পারে না তিনি মহাপরাক্রমশালী প্রবল প্রজ্ঞাময় هل من خالق عين الله يرزقكم من السماء দুলুম মিন কদিক ফ তোমাদের উপর আল্লাহ তালার নিয়ামত সমূহের কথা স্মরণ কর আল্লাহ তালা ছাড়া কি তোমাদের আর কোন স্রষ্টা আছে যে তোমাদের আসমান ও জমিন থেকে রেজিক সরবরাহ করে তিনি ছাড়া তোমাদের আর কোনুদ নেই তারপরেও তোমরা কোথায় কোথায় ঠুকুর খাচ্ছ হি যদি এরা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে তাহলে উদ্বিগ্ন হই না কেননা তোমার আগেও নবীদের এভাবে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছিল আর সবকিছু তো আল্লাহতালার কাছেই প্রত্যাবর্তিত হবে সে মানুষ আখেরাত সম্পর্কিত আল্লাহ আল্লাহতালার ওয়াদা অবশ্যই সত্য সুতরাং দুনিয়ার এ জীবন যারা তোমাদের কোনদিনই প্রতারিত করতে না পারে কোন প্রতারক যেন তোমাদের আল্লাহ তালা সম্পর্কে কখনো ধোকায় ফেলতে না পারে সে বিষয়ে বিশেষ সতর্ক থাকবে শয়তান হচ্ছে তোমাদের শত্রু অতএব তোমরা তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। সে তার দলবলদের এজন্যই আহ্বান করে যেন তারা তার আনুগত্য করে জাহান নামের বাসিন্দা হয়ে যেতে পারে যারা আল্লাহতালাকে অস্বীকার করে তাদের জন্য এক কঠিন শাস্তি রয়েছে অপরদিকে যারা তার উপর ইমান আনে এবং ভালো কাজ করে তাদের জন্য তোমার মালিকের ক্ষমা ও মহান প্রতিদান রয়েছে अतपर से व्यक्ति जर खराब कर्मकांड चोखन रखा अवश्य पासंदेहला जा हेदायत दान करबी तरह आक्षेप करते गुमार जीवन जान्ट हो ना जाहत भलो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 মাকাডি वक्स उच्चास्यर बिुदे नानाधरण मंदकजी आटे तरह रजाब चक्रांत चूड़ान भाव व्यर्थ हो तुम्हारे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 দুটো পানির সমুদ্র এক সমান নয় একটির পানি সুমিষ্ট ও সুপেও অন্যটি হচ্ছে লোনা ও বিশ্বাদ তোমরা এর প্রত্যেকটি থেকেই মাছ শিকার করে তার তাজা গোষ্ঠ আহার কর এবং মুক্তার অলংকার বের করে আনো এবং তোমরা আরও দেখতে পাও কীভাবে সেখানে জলযানসমূহ পানি চিড়ে চলাচল করে যাতে করে তোমরা আল্লাহ তালা দেয়া রেজেক অনুসন্ধান করতে পারো এবং যাতে করে তার প্রতি তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো في النهار ذلكم الله ربكم له الملك والذين تدعون তিনি রাতকে দিনের ভেতর এবং দিনকে রাতের ভেতর প্রবেশ করান তিনি সূর্য ও চন্দ্রকে নিয়ন্ত্রিত করেন এরা সবাই এক সুনির্দিষ্ট কাল পর্যন্ত আবর্তন করবে আল্লাহ তালাই হচ্ছেন তোমাদের সবার মালিক সার্বভৌমত্ব তার জন্যই তাকে বাদ দিয়ে তোমরা অন্য যেসব মাবুদকে ডাকো তারা তো তুচ্ছ একটি খেজুরের আটির বাইরে ডাকো প্রথমত তারা তো শুনবেই না যদি তারা তা শোনেও তবে তারা তোমাদের ডাকের কোনো উত্তর দেবে না উপরন্তু কেয়ামতের দিন তারা নিজেরাই তোমাদের এ সেরেকের ঘটনা অস্বীকার করবে এ সম্পর্কে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 কোন ব্যক্তির গুনাহের বোঝা ভারী হলে সে যদি অন্য কাউকে তা বইবার জন্য ডাকে তাহলে তার কাছ থেকে বিন্দু মাত্র তা হবে না। যাকে সে ডাকলো সে তার আত্মীয় নয়। তুমি তো কেবল সে লোকদেরই জাহান্নাম থেকে সাবধান করতে পারো যারা না দেখেই তাদের মালিককে ভয় করে উপরন্তু যারা নামাজ প্রতিষ্ঠা করে কেউ নিজের পরিশুদ্ধি সাধন করতে চাইলে সে করবে সম্পূর্ণ তার নিজস্ব কল্যাণের জন্য চূড়ান্ত প্রত্যাবর্তন তো আল্লাহ তালার দিকেই হবে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 অবশ্যই আমি তোমাকে সত্য দিন সহ একজন দাতা ও জাহান নামের সতর্ককারী রূপেই পাঠিয়েছি কখনো কোনো উম্মত এমন ছিল না যার জন্য কোনো না কোন একজন সতর্ককারী অতিবাহিত হয়নি এরা যদি তোমাকে মিথ্যা সাব্যস্ত করে তবে এর জন্য তুমি উৎকণ্ঠিত না। এদের আগের লোকেরাও নবীদের মিথ্যা প্রতিপন্ন করেছিল যদিও তাদের নবীরা তাদের কাছে নবতের দীপ্তিমান গ্রন্থ নিয়ে এসেছিল অতঃপর যারা নবীদের অস্বীকার করেছে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 বলি তুমি কি এ বিষয়টি কখনো চিন্তা করো না আল্লা তালা কিভাবে আসমান থেকে পানি বর্ষণ করেন অতঃপর এ পানি দ্বারা আমি জমিনের বুকে রং বেরঙের ফলমূল উদ্গত করি এখানে সমূহও রয়েছে নানা রঙের কোনোটা সাদা আবার কোনোটা লাল এর রঙও আবার বিচিত্র রকমের কোনটা সাদাও নয় লালও নয় বরং নিকশ কালো একইভাবে মানুষ জমিনের উপর বিচরণশীল জীবজন্তু এবং পশুসমূহও রয়েছে নানা রঙের আল্লাহ তালাকে তার বান্দাদের মাঝে সেসব লোকেরাই বেশি ভয় করে যারা এ সৃষ্টি নৈপুণ্য সম্পর্কে ভালো করে জানে আল্লাহ আল্লাহতালা মহাপরাক্রমশালী ক্ষমতাশীল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 Thank <laughs> you. ディー Homemi qu সেদিন তারা এক চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করবে যেখানে তাদের সোনায় বাঁধানো ও মুক্তা খুচিত কাঁকোন পরানো হবে সেখানে তাদের পোশাক হবে সেদিন তারা বলবে শুকর তিনি আমাদের কাছ থেকে যাবতীয় দুঃখ কষ্ট দূরীভূত করে দিয়েছেন অবশ্যই আমাদের মালিক ক্ষমাশীল গুণগ্রাহী যিনি তার একান্ত অনুগ্রহ দিয়ে আমাদের এত সুন্দর নিবাসের ব্যবস্থা করে দিয়েছেন যেখানে আমাদের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 কোনই সাহায্য করি নেই وَالَّذِي جَعَلَ لَكُمْ لَيْلًا وَنَهَارًا وَالشَّمْسَ وَالْقَمَرَ ۖ নিঃসন্দেহে আল্লাহতালা আসমানসমূহ ও জমিনের যাবতীয় দেখা দেখা বিষয় সম্পর্কে অবগত এমনকি মানুষের মনের ভিতরে যা কিছু লুকিয়ে আছে সে সম্পর্কেও তিনি ভালো করে জানেন তিনি এ জমিনে তোমাদের তার প্রতিনিধি বানিয়েছেন এখন যে কোনো ব্যক্তি কুফরি করবে তার কুফরি ও কুফরির ফলাফল তার নিজের উপরই পড়বে কাফেরদের জন্য এ কুফরি কেবল তাদের প্রতি তাদের মালিকের ক্রোধি বৃদ্ধি করে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 इके अपर के प्रतारणामूलकश्रुति दिए थे প্রস্তুত আল্লাহ তালাই আসমান আসমানসমূহ ও জমিনকে স্থির করে ধরে রেখেছেন যাতে করে ওরা স্বীয় কক্ষ পথ থেকে বিচ্যুত না হতে পারে যদি কখনো ওরা কক্ষ্যুত হয়েই পড়ে তাহলে তুমি বলো আল্লাতালার পর এমন কে আছে যে এদের উভয়কে পুনঃ স্থির করতে পারবে অবশ্যই তিনি মহাসহনশীল ক্ষমাপরায়ণ এরাই একসময় শরীরও কসম করে বলতো। যদি তাদের কাছে আল্লাহ তার কাছ থেকে কোন সতর্ককারী নবী আসে তাহলে তারা অন্য সকল জাতি অপেক্ষা তার প্রতি অধিকতর আনুগত্যশীল হবে অতঃর সত্যি যখন তাদের কাছে সতর্ককারী নবী এলো তখন দেখা গেল তার আগমন এদের সত্য বিমুখতাই শুধু বাড়িয়ে দিল বৃদ্ধি পেল আল্লাহর জমিনে এদের অহংকার প্রকাশ ও তাতে কুটিল সরযন্ত্র। কুটিল ষড়যন্ত্র জাল অবশ্য সরযন্ত্রকারী ছাড়া অন্য কাউকে স্পর্শ করে না